যদি তারা জানত সুরাহ আয়াত একচল্লিশ এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কর্তুবাহ বলেন এই আয়াত বলা হয়েছে রসুল্লাহ সাহাবেদের কথা মক্কায় মুশ্রিকরা তাদের উপর জুলুম করেছিল তাদেরকে দেশটাকে বাধ্য করেছিল সাহাবেদের একটি দল তাই আবিসিনিয়ায় হিজরত করে পরবর্তীতে আল্লাহাল মদিনার দরজা তাদের জন্য খুলে দেন এবং সেখানকার ইমানদার অর্থাৎ আনসারদের মাধ্যমে তাদের সাহায্য করেন আল্লাহ আরও বলেন দিল্ল দীনুতু লু হিহিদুন হসন ও সোন ঘোষণা করে দাও হে আমার বিশ্বাসী দাসগণ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 তোমরা যদি আবিসিনিয়া চলে যাও তবে তোমাদের জন্য ভালো কারণ সেখানে এমন একজন ন্যায়পরায়ণ বাদশাহ আছেন যার রাজত্বে শিকার হয় না সেই দেশটা সত্য ও ন্যায়ের দেশ আল্লাহ যতদিন পর্যন্ত তোমাদের জন্য থেকে পরিবেশ না করে দেন ততদিন পর্যন্ত তোমরা সেখানে থাকতে পারো এই পরামর্শ অনুসারে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিগণ চাপের মুখে ধর্মত্যাগী হওয়ার আশঙ্কায় এবং নিজ নিজ দিন ও ইমান নিয়ে আল্লাহ নিরাপদ আশ্রয় থাকার বাসনায়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 আমার মতে সাহাবিরা কেবল অত্যাচার নির্যাতন থেকে বাঁচতেই হিজরত করেছেন এই দৃষ্টিভঙ্গিটি শক্তিশালী মনে হয় না কেন না তাই যদি হতো তাহলে মক্কা সমাজ ব্যবস্থায় মর্যাদা শক্তি ও নিজেদের প্রতিরক্ষায় যে সাহাবিরা সবচেয়ে দুর্বল ছিলেন তারাও আবিসিনিয়া হিজরত করতেন কিন্তু সেটা হয়নি যে সাহাবিরা ছিলেন দাস এবং দুর্বল যারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছেন তারা হিজরত করেননি সেইসব সাহাবিরাই মূলত হিজরত করেছেন যাদের সামাজিক অবস্থা ভালো ছিল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 তার স্বামী আবু হুজাইফার সাথে আমের আমির এ বিনার একজন সন্তান তার সাথে ভ্রমণ করছিলেন সাহলা পুত্র সন্তানের জন্ম দেন তার নাম রাখেন মোহাম্মদ আবু ওমাইয়া আব্দুল্লাহম তার সাথে ছিলেন তার স্বামী আবু সালামা লাইলা বিনতে আবু হাসামা এ বেন আবু হুজাইফা খানিম, তার সাথে ছিলেন তার স্বামী আমের এ রাবিয়া। রবি উম কুৎসম বিনতে সাহেল এ আমের আবদ শামস তার সাথে ছিলেন তার স্বামী আবু সাবরা এ বিন আবুর রুহান উসমান এ বিন আফান আবদুল্লাহ আবাই আবু হুসাইফা মুসা বিন ওমায়ের আবু সালামা আব্দুল্লা মজলুম আমির বিন রবি সুহাইল বিন বাইদা আবু সাবরা এ বিন আবিরুহান কিন্তু আবিসিয়া হিজরতের কয়েক মাস পর তারা আবার মক্কা ফিরে আসেন ঠিক কি কারণে তারা মক্কায় ফিরে আসেন এ নিয়ে বেশ কিছু মতপার্থক্য আছে সংক্ষেপে জেনে নেওয়া যাক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 সে সময় নবীজি সাল্লাই আর মুসলিমদের সাথে সাথে করে গুজব ছড়িয়ে লোকেরা মুসলিম দ্বিতীয় মতটি হল আল হারানিকের ঘটনা এই ঘটনাটি সবচেয়ে বেশি বিতর্কিত ঘটনাটির সাথে প্রথম মতের কিছু মিল আছে এই মত অনুসারে আল্লসুল সাল্লাই সুরা আন্নাজমের বিশ নম্বর আয়াত পাঠ করার পর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 আল্লা রসুল কি করে বলতে পারেন এগুলো হলো হারানিক আর তাদের মধ্যস্থতাই তো চাওয়া হয় কোনো সন্দেহ নেই আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা নেই আর এই মধ্যস্থতাই হল শেখ দিন ধরে আল্লাহ রসুল সাল্লাম এই মধ্যস্থতাকারী দেবতাদেরকে তো অস্বীকার করে আসছিলেন তাহলে কেন তিনি হারানিক যেটা ধরনের পাখি সেটাকে মধ্যস্থতাকারী হিসেবে স্বীকার করবেন এই মত অনুসারে আসলে আল্লাহ রসুল সাল্লাই এই দুটি কথা উচ্চারণ করেননি করেছিল শয়তান শান আল্লা রসুল সাল্লাই এর আবৃত্তির মাঝে এই দুটো শিরকি কথা ঢুকিয়ে দিয়েছিল যেটা শুনে মুর্শিকদের কাছে মনে হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ এই দুটো কথা বলেছেন এই কাহিনীকে উম্মার বেশিরভাগ আলিমরা গ্রহণ করেননি কারণ এই ঘটনার বর্ণনা সূত্র শক্তিশালী নয় এছাড়াও পুরো কাহিনীর মধ্যে বেশ কিছু পরস্পর বিরোধী তথ্য আছে গারানিকের এই কাহিনীটি ওরিয়েন্টেলিস্টের সার্কেলে খুব প্রিয় একটি কাহিনী তারা এই কাহিনীর মাধ্যমে কোরআনের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে এই কাহিনীর উপর ভিত্তি করেই সালমান রুশটি তার কুখ্যাত বই স্যাটানিক ভার্সেস রচনা করে আমরা বিস্তারিত আলোচনায় না গিয়ে শুধু এতটুকুই উল্লেখ করছি যে এই মতটি খুবই দুর্বল খুবই দুর্বল একটি মত তৃতীয় মতটি হল মোহাজিররা মক্কা ফিরে আসার কারণ হচ্ছে হামজা এবং উমার আদি আনহুমার ইসলাম গ্রহণ এই দুজন ছিলেন কোরাইশের মধ্যে প্রভাবশালী দুই ব্যক্তি যাদের মাধ্যমে আল্লাহ দীন ইসলামকে শক্তিশালী করেছে তাদের ইসলাম গ্রহণের কাহিনী আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা আমাদের মূল কাহিনীতে ফিরে যাই কোরআসরা মুসলিম হয়েছে এমন গুজব শুনে অথবা হামজা ওমার মুসলিম হয়েছে এই খবর শুনে মোহাজিররা মক্কা ফিরে আসলেন কিন্তু মক্কার পরিস্থিতির তেমন কোন অনুমতি হল না যে কারণে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মুসলিমদের দ্বিতীয়বার হিজরত করার অনুমতি দিলেন আর দ্বিতীয়বার বেশ বড়সড় একটি দল হিজরত করে সে দলে ছিল তিরাশি জন পুরুষ এবং আঠারো থেকে উনিশ জন মহিলা কিন্ত মককা ছেড়ে গেলেও কুরাইশরা তাদেরকে এত সহজে ছেড়ে দেয়নি আবিসিনিয়া হিজরতকারী মুসলিমরা রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো দিয়েই মক্কার জন্য হুমকিস্বরূপ ছিল না কুরাইশরা মুসলিমদের বিছু নিল কাছে দুধ পাঠালো যেন সে আবিসিনিয়ার মুসলিমদেরকে তাদের কাছে হস্তান্তর করে দেয় এখনকার পরিবেশায় যেটা বলা এই মিশনের জন্য মনোনীত করা হয় আমর ইবনুল আহ এবং আবদুল্লা বিন রবি অথবা আমর বিন রবি ঘটনার কেন্দ্রীয় চরিত্র আমর ইবনুল আস একজন দক্ষ কূটনীতিবিদ কুরাই খুব গুরুত্বপূর্ণ এক ব্যক্তি দেশে বিদেশের বহু লোকের সাথে তার পরিচয় রাজা রাজাবাদশাহ এবং বড় বড় লোকদের সাথে তার ওঠাবসা। বসা কূটকৌশল আর কথার লড়াইয়ে তু খোল তাই এই কাজের জন্য কোরাইশা তাকেই বেছে নেয় আমর ইবনুল আস নার্জাসীর দরবারে গেল কথা ছিল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 এ সময় নাজ্জাসীর বাদ বাকি সব কর্মকর্তারাও আমর বিন আজকে সমর্থন করছিল আন্নাজী বললেন না যারা আমার দেশে আশ্রয় নিয়েছে আমি তাদের কথা না শুনে অন্য কারো হাতে তাদেরকে তুলে দেব না রসুল্লাহ এই কারণেই মুসলিমদেরকে হাবাসায় হিজরত করতে বলেছিলেন কেননা তিনি জানতেন আননাজ্জাসী একজন ন্যায়পরওয়ান রাজা তিনি তার আদর্শকে সব কিছুর ওপরে স্থান দেন নাজ্জাসী মুসলিমদেরকে ডেকে পাঠালেন তাদেরকে বলা হলো যে মক্কার আমর ই আস নাজির সাথে দেখা করেছে এখন নাজি তোমাদের সাথে দেখা করতে চান এই কথা শুনে মুসলিমরা সুরা অর্থাৎ পরামর্শ করে সিদ্ধান্ত হয় যে জাফর বিন আবি মুখপাত্র হবেন তিনি যা সত্যি তাই বলবেন তারা নার্জাসীর দরবারে এলে নাজাসী তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কোন ধর্মে বিশ্বাসী তোমরা তোমাদের দেশের লোকদের ধর্ম ত্যাগ করেছ আবার আমাদের ধর্মও গ্রহণ করেনি তোমরা পৃথিবীর কোনো ধর্মৈত মানছ না তোমরা কারা জাফর উত্তরে যা বললেন তার পুরো বক্তব্য ওমে সাল্লামা রাজু আনহা থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল্লা আলিয়া সাল্লামের চাচত ভাই জাফর রদিয়াল্লা আনহু বললেন হে রাজা আমরা ছিলাম মুশরিক মূর্তি পূজা করতাম মৃত পশুর মাংস খেতাম আতিথেও তার ধরাই কেয়ার করতাম অবৈধ কাজকে বৈধ করে নিতাম একে অপরের রক্ত ছড়াতাম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 তারা চায় আমাদেরকে ইমান থেকে বিচ্চ্যুত করতে আমাদেরকে চাহিলি যুগের মূর্তি পূজায় ফিরিয়ে নিতে তারা চায় আমাদের দিয়ে সেসব হীন কাজ করতে যা কিছু আমরা আগে সঠিক মনে করতাম যখন তারা আমাদের উপর জোর জুলুম করতে লাগলো দিন পালনে একের পর এক বাধা সৃষ্টি করতে শুরু করলো তখন আমরা দেশ ত্যাগ করলাম অন্য সবার ওপর আপনাকে পছন্দ করলাম আমাদের আশা ছিল যে আমরা আপনার আতিথেতা পাব আর আমরা আশা রাখি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 বিক্রো রহমি রি কুঁজখরী ইহনি কালহন ল মুশিবলম بِدُعَائِكَ রি শীয় ইতুমিয় ইনতিম রিয়া পি রহবলি মিলদু কবলিয় পূপল রিব আই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 কাজেই আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করুন সুরামারিয়াম থেকে ছয় জাফর জাফরের তিলাওয়াত কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে তার দ্বারি কান্নায় ভিজে গেল আর তার সব সভাসদরাও এত কাঁদল যে তাদের বাইবেলগুলো ভিজে গেল সেটি ছিল এক আবেক্ষণ হৃদয়গ্রাহী কী রাত আর নাজ্জাসী ক্রাইশদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মুসলিমদের হস্তান্তর করতে অস্বীকৃতি জানালেন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 কোরাইসদের প্রাক ইসলামিক জাহিলিয়াত নিয়ে কথা বললেন এতে বোঝানোর চেষ্টা করলেন যে কোরাইসদের মধ্যে যে পরিমাণ অবক্ষয় হয়েছে তা একজন নবী ছাড়া ঠিক করা সম্ভব না এরপর তিনি অধপতিত কোরাইসদের চরিত্রের সাথে রসুল্লাহিত্রের তুলনা করে দেখালেন যেহেতু নবীজি সবচেয়ে সম্ভ্রান্ত বংশের ছিলেন এবং তার বিশ্বাসযোগ্যতা ছিল অবিসংবাদিত একজন নবীর দায়িত্ব তার পক্ষে ভালোভাবে পালন করা সম্ভব ছিল জাফর বিন আবুতালিব ইসলামের শিক্ষার সৌন্দর্য ফুটিয়ে তুলে ধরলেন এবং আগের ধর্মগুলোর সাথে সংগতিও তুলে ধরলেন যেহেতু আন্নার যাশী এবং তার সভাসদরা খ্রিস্টান ধর্ম খুব ভালোভাবে পালন করতেন তারা ইসা এবং মুসাইসাল্লামের শিক্ষা সাথে মিল উপলব্ধি করতে পারলেন শুধু এক আল্লাহকে ইবাদত করার জন্য তাদের উপর নির্যাতন করার কথা তুলে বুঝাতে চাইলেন কোরাইশা কতটা অসহনীয় ছিল এছাড়াও তিনি আন্নার প্রশংসা করতে ভুললেন না যে তার রাজ্যে কাউকে অন্যায়ভাবে অত্যাচার করা হয় না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 সামর্থ্য বুঝে দান করা উচিত কিন্তু সিরাত থেকে এটাও দেখা যায় আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ আনহু একবার তার সমস্ত সম্পত্তি আল্লাহ রাসুলের কাছে দান করেছিলেন আর রাসুল সাল্লা আলাইসাল্লাম সেই কাজের প্রশংসা করেন দুটো একই রকম কাজের প্রতি তার আচরণ ভিন্ন হওয়ার কারণ হল রসুল্লাহ সাল্লা আলাইস্লাম জানতেন আবু বকর রাজিউল্লাহ আনহু সব কিছু দান করে দিলেও সেই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা তার আছে যা ওই লোকের ছিল না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 যারা নবী মুহাম্মদ সাল্লু আলহ্লামকে নিরাপত্তা দিতেন তাদের কয়েকজন হলেন জুবাইবনুল আওয়াম আব্দুর রহমান ইবিন আউফ উসমান আহবান প্রমুখ মুহাজিদের মধ্যে কোরাইশের অভিযাত পরিবারের কয়েকজন নারীও ছিলেন যেমন উম্মে হাবিবা তিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে কোরাইশ নেতার কন্যা হিসাবে তিনি কখনো মক্কায় নির্যাতনের শিকার হননি কেউ তার গায়ে স্পর্শ পর্যন্ত করার সাহস করেনি তবুও তিনি হিজরত করেছিলেন কিন্তু কেন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 কিন্তু পশ্চিমের ইতিহাসে দ্বিতীয় আর কোনো আন্নাজযশী দেখা মেলেনি পশ্চিমে তার মতো ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব আর কখনও দেখা যায়নি হয়তো এমন একটা সময় ছিল যখন পশ্চিমের আইন ও সংবিধান আন্নাজযশীর ব্যক্তিত্বের কাছাকাছি ছিল কিন্তু বর্তমানকালে পরিস্থিতি প্রায় পুরোটাই বদলে গেছে দুর্ভাগ্যজনকভাবে আল হাবাসা এবং মাক্যিযুগ নিয়ে খুব বেশি বর্ণনা নেই এর কারণ হলো।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 রসুল্লাহ সাল্লাই নিজেই বলেছেন আবিসিনিয়া যাও সেখানে এক রাজা আছেন যিনি কাউকে অত্যাচার করেন না সুতরাং মুসলিমদের আল হাবাসা যাওয়ার পিছনে একটা বড় কারণ ছিল আন্নাজ্যাসীর ন্যায়পরণতা দ্বিতীয়ত আল হাবাসের সাথে আরবদের সম্পর্ক ভালো ছিল কুরাইশা আবিসিনিয়া ব্যবসা করত তাই আরবদের সাথে আবিসিনিয়ানদের ইতিমধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল আবিসিনিয়া সংস্কৃতি সাথে রসুল্লাহ সাল্লি সাল্লামের অনেক আগেই পরিচিত ছিলেন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 ইবেন সাহাদের মতে তিনি সালাম ইল্হি আলাইকুম বলতে গেলে সেটা সালাম উল্লাহি আলাইকুম হয়ে যেত তাই রসুল্লা সাল্লা আলাইসালাম তাকে শুধু সালাম বলতে বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পুরো জীবনে উম্মে আইমান তার অত্যন্ত কাছের মানুষ ছিলেন তিনি তাকে তার পালক পুত্র জায়েদ ইবেন হারিসের সাথে বিয়ে দেন তৃতীয়ত আবি ছিল খ্রিস্টান আর মুসলিমরা তাকে কুরাইশ মূর্তিপূজক বা পারস্যের অগ্নি পুজারীদের তুলনায় খ্রিস্টানদের আপন মনে করত চতুর্থত আন্নাজ্যাসী ও জাফরে যোগাযোগ করার ভাষা ছিল সম্ভবত আরবি কিছু বর্ণনায় এসেছে আন্নাজ্যাসী হিজাজে কিছু বছর কাটিয়েছিলেন তাই তিনি আরবিতে কথা বলতে পারতেন যদিও তিনি আরবে থাকতেন না কিন্তু আরব ও আবিসিনিয়ানদের মধ্যকার ব্যবসায়িক সম্পর্কের কারণে এটা অস্বাভাবিক নয় যে আবিসিনিয়ানরা আরবি বলতে বা বুঝতে পারত যেহেতু নার্জাসী কোরআনতলাওয়াতের সময় কোরআনের বাণী শুনে কাঁদছিলেন তার মানে নিশ্চয়ই তিনি আরবি আয়াতের অর্থ বুঝতে পেরেছিলেন একজন দোভাষী যদি আয়াতের অনুবাদ করে দিত তাহলে সেটা তার অন্তরে এতটা প্রভাব ফেলতে পারত না আন্নাজযশী মুসলিম হয়েছিলেন যদিও তিনি তার দেশের সরিয়া আইন কার্যকর করেননি প্রকৃতপক্ষে নাজ্জাসীর ইসলামে প্রত্যাবর্তনের ঘটনা সবার কাছে গোপন রাখা হয়েছিল তিনি জাফর বিন আবিতালিফ থেকে গোপনে ইসলাম শিখতেন যখন আন্নাজযশী মারা গেলেন বুখারিতে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহাম বলেন আজকের দিনে আবিসিনিয়ার একজন পুণ্যবান মানুষ মারা গেছেন আস আমরা তার জন্য দোয়া করি রসুল্লাহালাম তার জন্য জানাজার সঠিক দিন সম্পর্কে তাকে এই মৃত্যুর ব্যাপারে জানিয়েছিলেন যা প্রমাণ করে এটা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা আরেকটি হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কাছে আন্না জন্য ক্ষমা প্রার্থনা করো। এখন আবিসিয়া হিজরতকারী মুসলিমদের থেকে আমাদের কি শেখার আছে বেশ কিছু পয়েন্ট এক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 একজন মুসলিমের এই শিক্ষাটাই বাস্তবে কাজে লাগানো প্রয়োজন তিন আবিসিয়ার মুসলিমরা সংঘবদ্ধ ছিলেন এবং একক নেতার অধীনে ছিলেন তাদের নেতা ছিলেন জাফর বিন আবি এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে মুসলিমরা যেখানেই থাকুক না কেন ঐক্যবদ্ধ থাকবে ইসলাম কোন ব্যক্তির ব্যক্তিগত বিষয় নয় নিছক নামাজ রোজা হজের মধ্যে সীমাবদ্ধ আধ্যাত্মিকতা সর্বস্ব ধর্ম নয় যে যে যার খুশিমুক্ত ধর্ম পালন করবে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 তার আল্লাহ রসুল থেকে দূরে থেকেছেন নবীজি তাদের আত্মীয়চ্চে বেশি আপন তাদের আশ্রয় স্থল তাদের অভিভাবক তার থেকে দূরে যাওয়া তাদের জন্য কষ্টকর ছিল অন্যদিকে ওমার এবং অন্যরা অন্তত রসুল সাল্লা আল্লাহামের সঙ্গটা হলেও পেয়েছেন যা থেকে তারা বঞ্চিত ছিলেন এই বিষয় দফারফা করতে তিনি রসুল্লাহ সাল্লাহ আলামের কাছে গেলেন এবং বললেন ওমার আমাকে এই এই বলেছেন রসুল্লাহ সাল্লাহ আল্লাহাম বললেন তুমি উত্তরে কি বলেছ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 শিষ্টাচার সম্বলিত সোজাসপটা ও মার্জিত তারা তাদের পারস্পরিক বোঝাপড়ায় সর্বদা একটি গাম্ভীর্য বজায় রাখতেন সস্তা কৌতুক বা হাসি হাসিদামাশা করতেন না পারস্পরিক সম্মান ও দূরত্ব বজায় রেখে পরস্পর কথা বলতেন আবিজিনে হিজরতকারীদের আরেক উজ্জ্বল দৃষ্টান্ত উম্মে হাবিবার আনহা তিনি ছিলেন আবু সুফিয়ানার মেয়ে মক্কার বিলাসবহুল জীবন ছেড়ে হাবাসা হিজরত করা ছিল তার জন্য একটা বড় ত্যাগ শিকার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 সংক্রান্ত কাজকর্ম ইত্যাদি মুসলিমদের শিক্ষা দেয় গণ্য হতে পারে ওসালদি আলহামদুলিল্লাহ মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ রেঞ্জ মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com slash raindrops media 2015